পরিবেশিত হবে পৃথিবীর সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি তাবুকের যুদ্ধে অংশ নেননি কিন্তু তিনি কোন মুনাফিক ছিলেন না তিনি ছিলেন একজন মুমিন, তার নাম মালিক আজকের পর্বটি কেবল তাকে নিয়েই। ঘটনা উল্লেখ না করলে তাবুকের বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে এই ঘটনাটি ইতিহাসে ক্যাবিন মালিকের হাদিস নামে পরিচিত কাহিনীটি সহিবুখারী এবং সিরার অন্যান্য কিতাবে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে এই কাহিনীটি বিশেষ আলোচনার দাবি রাখে। কেননা। এখানে রসৌল্লা সাল আলিউলামের একজন সম্মানিত সাহাবির জীবনের এক বেদনাদায়ক পরিস্থিতি বর্ণনা করা হয়েছে এই কিছু গুরুত্বপূর্ণ আছে। বর্ণনা করা হয়েছে একজন নিবেদিত সাহাবির ঘটনা তিনি ছিলেন আল্লাহর রাস্তায় সদা প্রস্তুত এক অতন্ত্র প্রহরী কিন্তু মানবিক ভুলের কারণে নফসের ঢোকায় পড়ে কেবল তিনি একবারই আল্লাহর রাস্তায় পিছিয়ে পড়েছিলেন পরে তিনি তার ছৎকর্ম তারবিয়া এবং ইমানের জোরে এই দুরবস্থা থেকে মুক্তি পান কয়াবিবেন মালিক রদেল্লো আনহর এই কাহিনী সবচেয়ে চমৎকারভাবে বর্ণিত আছে তার নিজের ভাষ্যই তারগুলো অভিযান পরিচালনা করেছেন তার মধ্যে তাবুক ছাড়া আর কোনো অভিযানে আমি পেছনে পড়ে থাকিনি তবে হ্যাঁ বদরে আমি উপস্থিত থাকতে পারিনি সত্যি তবে বদরে যারা অংশ নেয়নি তাদের কাউকে আল্লাহ রসুল্লাহ আলিউ আসলাম সমালোচনা বা নিন্দা করেননি কারণ বদরের অভিযানে রসলাসাল্লু আলহাম ঠিক যুদ্ধের নিয়াতে বের হননি উদ্দেশ্য ছিল কোরাইশদের কাফেলা আক্রমণ করা কিন্তু আল্লাহ দুই বাহিনীকে মুখোমুখি করেন যদিও তাদের কারোরই যুদ্ধের কোন পূর্ব পরিকল্পনা ছিল না তবে আমি আকাবার রাতে উপস্থিত ছিলাম সে রাতে আমরা আল্লাহ রসুল্লাহ আলহামের হাতে বায়াত দিয়েছিলাম সত্যি বলতে আমাকে যদি আকাবার বিনিময়ে বদরে অংশ নেবার সুযোগ দেয়া হতো আমি রাজি হতাম না যদি আকাবার রাত থেকে বদর বদরযুদ্ধ মানুষের কাছে অনেক বেশি বিখ্যাত তাবুকের অভিযানে আমার সামর্থ্যের কোনো কমতি ছিল না অতীতের যে কোনো সময় চাইতে সেবার অবস্থা ভালো ছিল সেবার আমার মালিকানায় দু দুটো সাওয়ারি উঠছিল এর আগে কখনো এমন ছিল না আলী আসলাম যখন কোনো অভিযানে যেতেন সাধারণত তিনি তার আসল গন্তব্য প্রকাশ করতেন না ভান করতেন অন্য কোথাও যাচ্ছেন কিন্তু তাবকের অভিযানে ঘটনা ছিল ভিন্ন সেটা ছিল প্রচণ্ড গরমের মৌসুম দীর্ঘ পথ পাড়ে দিয়ে গন্তব্য পৌঁছতে হবে আর মুখোমুখি হতে হবে এক বিশাল সেনাবাহিনীর তাই আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসলাম সেই অভিযানের গন্তব্য সম্পর্কে আগেভাগেই মুসলিমদের জানিয়ে দেন যেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে তিনি অভিযানের গন্তব্য পরিষ্কার আল্লাহ রসো সাথে সেইবার ছিল অনেক অনেক মুসলিম তখন কোন দিওয়ান বা রেজিস্ট্রি ব্যবস্থা ছিল না তাই কেউ যদি অভিযানে না গিয়ে লুকিয়ে থাকতে চাইত সেটা জানি হবার মত কোন ভয় ছিল না তবে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসে বিষয়টা প্রকাশ করে দিলে সেটা ভিন্ন কথা তখন ফল পেঁকে গাছের মনোরম ছায়ার নীচে বসে উপভোগ করার মত উপযুক্ত সময় এমন সময়েই মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল আমিও তাদের সাথে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হলাম কিন্তু কেন যেন কাজ এগ ছিল না আজ না কাল করতে করতে প্রতিদিনই নিজেকে বলতাম আরে আমি তো পারবো এটা কোনো ব্যাপার না এভাবে দিন যেতে থাকে আর আমি দেরি করতে থাকি ওদিকে বাকিরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অতঃর রসলাস্লা আলহাম এবং তার মুসলিম বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু আমি তখনও প্রস্তুতির কিছুই করিনি নিজেকে প্রবোধ দিলাম দুই একদিনের মধ্যেই সব কিছু কোচকাজ করে রওনা হয়ে যাব আর মাঝপথে তাদের সাথে যোগ দেব তারা বেরিয়ে পড়ল আমি প্রস্তুতির উদ্দেশ্যে বের হলাম কিন্তু আগের মতোই কাজের কাজ কিছু না করে বাড়ি ফিরে এলাম আমি পরদিন সকালে আবার বের হলাম আবারও তেমন কোন কাজ না এগিয়েই বাড়ি ফিরে আসলাম কিছুই করা হল না এভাবে গরিমসি করতে করতে দিন যেতে থাকল ততদিনে তারা বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ফেলেছে আমি তখনও ভাবছিলাম আমি বের হয়ে পড়ব আর তাদের ধরে ফেলব ইস আমি যদি তাই করতাম কিন্তু সেটা আমার তকদিরে ছিল না রসুল্লা সাল্লিম চলে যাবার পর তখন মোদিনায় ছিল শুধু দুর্বল আর অক্ষম পুরুষেরাছিলেন আগ পর্যন্ত আল্লাহ রসুল্ল আলী আসলাম আমার কথা স্মরণ করেনি তাবুকে পৌঁছার পর হঠাৎ এক মজলিসে তিনি জিজ্ঞেস করলেন কাবের কি হয়েছে বরু অর্থাৎ কাব আনহুর গোত্রর এক লোক উত্তর দিল ইয়া রসলাল দুনিয়ার মায়া তাকে আটকে দিয়েছে সে বসে থেকে ডানে মুগ্ধ হয়ে দেখছে অর্থাৎ সে মুগ্ধ নয়নে তার সম্পদের দিকে চেয়ে বসে আছে ধনসম্পদ আর আত্মগরিমা তাকে আসতে দেয়নি জাবাল জবাল রদ বললেন কি বাজে কথা বলছ ইয়া আল্লাহ রসুল আল্লাহ শপথ করে বলছি আমরা তো কাব সম্পর্কে ভালো কথাই জানি আল্লা রসুল্লা আলাইস্লাম কিছুই বললেন না চুপ করে রইলেন পরে যখন জানতে পারলাম রসোল্লাহ আলী আসলাম মদিনার দিকে ফিরে আসছেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গেল ভাবলাম কোন একটা মিথ্যা অজুহাত দিয়ে বললাম কিভাবে আল্লা রসল্লের রাগ থেকে নিজেকে বাঁচানো যায় পরিবারের জ্ঞানীগুনী সদস্যদের সাথে পরামর্শ করলাম কিন্তু যখনই শুনলাম আল্লা রসুল্লাহ আলী প্রায় চলে এসেছেন আমার মাথা থেকে মিথ্যা বলার চিন্তা দূর হয়ে গেল ভাবলাম। মিথ্যা বলে এই অবস্থা থেকে নিস্তার পাওয়া অসম্ভব সিদ্ধান্ত নিলাম যে সত্য কথাই বলবো। শেষ পর্যন্ত আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম এসে পৌঁছলেন সফর থেকে ফিরে এসে তিনি সব সময় আগে মসজিদে কে দুই রাখাত সালাদ আদায় করতেন তারপর সেখানে মানুষজনের সাথে সাক্ষাৎ করতেন এবারও তার ব্যতিক্রম হলো না যারা পেছনে পড়েছিল তারা সবাই আসল আল্লাহর রসোল্লার কাছে জিহাদে না যাওয়ার অজুহাত পেশ করল আর আল্লাহ নামে কসম করা শুরু করলো। সব মিলিয়ে এমন অজুহাতকারীর সংখ্যা ছিল প্রায় তিরাশি থেকে উননব্বই জন আল্লাহ রসুল তাদের বাহ্যিক অজুহাত গ্রহণ করে নিয়ে তাদের জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর তাদের অন্তরের অবস্থা আল্লাহর ছেড়ে দিলেন আমি আলিউসলামের দিকে এগিয়ে গেলাম তাকে সালাম দিলাম তিনি আমার দিকে তাকিয়ে শুষ্ক হাসি দিলেন কিন্তু সে হাসির মধ্যে রাগ ছিল বললেন এদিকে আস আমি এগিয়ে গিয়ে তার সামনে বসলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি থেকে গিয়েছিলে কেন তুমি কি সওয়ারে কেন বললাম হে আল্লাহ রাসুল আজ যদি আপনার বদলে দুনিয়ার অন্য কারো সামনে বসতাম আমি জানি তাকে যে কোন একটা অজুহাত দেখিয়ে পার পেয়ে যেতাম সত্যি বলতে আমি কথাবার্তায় বেশ পারদর্শী আর ভালো তর্ক করতে জানি আমি যদি আজ আপনাকে মিথ্যা বলি হয়তো সাময়িকভাবে আপনি আমার উপর খুশি হবেন কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ আপনাকে আমার উপর অসন্তুষ্ট করবেন আর যদি আপনাকে সত্যটা বলি তাহলে হয়তো আপনি আমার উপর নাখশ হবেন কিন্তু আমি আশা করি আল্লাহ আমার সত্যবাদিতার জন্য আমার অপরাধ ক্ষমা করে দেবেন না এই জিহাদে না যাবার পেছনে আমার কোনো গ্রহণযোগ্য অজুহাত ছিল না শক্তি আর সামর্থ্যের কথা যদি বলি এই অভিযানের সময়টা আমি যতটা শক্তিশালী আর সামর্থ্যবান ছিলাম তা আর কখনই ছিলাম না আল্লাহ আলাই বললেন তুমি সত্য কথাই বলেছ কাজেই তুমি উঠে দাঁড়াও এবং আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আমি সেখান থেকে চলে আসলাম। কর্লামের কিছু লোক বেশ উত্তেজিত তারা আমাকে বলল তোমাকে তো এর আগে আমরা কখনো গুনাহ করতে দেখিনি তুমি তো চাইলেই অন্যদের মতো একটা অজুহাত পেশ করতে পারত আল্লা রসুল্লাহ আলহিম তোমার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করলে তোমার গুনা মাফ হয়ে যেত তারা আমার সমালোচনা করতেই থাকল এক পর্যায়ে আমি ভাবলাম আল্লাহ রসোল্লার কাছে গিয়ে কোন একটা অজুহাত পেশ করি আর আগের স্বীকারোক্তি ফিরিয়ে নেই কিন্তু আমি তার আগে তাদের জিজ্ঞেস করলাম আচ্ছা আমার মতো আর কেউ আছে যারা একই কাজ করেছে তারা বলল হ্যাঁ আরো দুজন আছে তোমার মতো তারাও রসোল্লাহকে একই কথা বলেছে আল্লা রসুল্ল আলি আসলাম সেই দুজনকেও একই উত্তর দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম সেই দুজন কারা তারা বলল মুরারা এবেন আর রাবি ও হিলাল এবেন ওমাইয়া এই দুজন ছিল আল্লাহ নেককার বান্দা তারা বদরে অংশ নিয়েছিল আমি তাদেরকে নিজের জন্য দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করলাম আল্লাহ আলহামের কাছে ফিরে গিয়ে মিথ্যা অজুহাত পেশ করার চিন্তা বাদ দিলাম আল্লাহ আলাই আমাদের তিনজনের সাথে কথা বলার ব্যাপারে সব মুসলিমদের উপর নিষেধাজ্ঞা জারি করলেন এই নিষেধাজ্ঞা কেবল আমাদের তিনজনের উপরই আরোপ করা হয় বাকি যারা জিহাদে না গিয়ে পেছনে পড়েছিল তাদের ওপর এই নিষেধাজ্ঞা ছিল না আমরা মানুষজন থেকে দূরে দূরে থাকলাম আর আমাদের প্রতি তাদের আচরণ কেমন যেন হয়ে গেল নিজভূমি হয়ে গেলাম পরবাসে সব কিছুকে কেমন যেন অপরিচিত ঠেকত এই দেশ যেন আমার নয় আমার অন্য দুই সাথী হাল ছেড়ে দিয়ে ঘরে বসে কান্নাকাটি করত আমি ছিলাম তিনজনের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আর শক্ত মনের আমি ঠিকই বের হতাম মসজিদে জামাতে সালাত আদায় করতাম বাজারে ঘোরাঘুরি করতাম কিন্তু কেউ আমার সাথে কথা বলত না এমন কি আমি আল্লাহ কাছেও যেতাম। সালাতের পর যখন তিনি অন্যদের সাথে বসতেন আমিও তাকে সালাম দিতাম তার ঠোঁটের দিকে তাকে বোঝার চেষ্টা করতাম তিনি আমার সালামের জবাব দিচ্ছেন কিনা সালাতের সময় তার কাছে ঘেসে দাঁড়াতাম আর তার দিকে আর চোখে তাকাতাম আমি সালাতে দাঁড়ালে তিনি আমার দিকে তাকাতেন কিন্তু চোখ পড়ামাত্র তিনি মুখ ফিরিয়ে নিতেন মানুষের কঠোরতা আর এড়িয়ে চলা এই অবস্থা চলল দীর্ঘদিন ধরে এভাবে আর থাকতে না পেরে একদিন আমি মরিয়া হয়ে আবু কাতাদার বাগানের দেয়াল টপকে ঢুবে পড়লাম সে ছিল আমার ভাই আর খুব কাছের একজন মানুষ আমি তাকে সালাম দিলাম কিন্তু সে জবাব দিল না বললাম আবু কাতাদা আল্লাহর কসম করে বলতো আমি কি আল্লাহ তার রসুলকে ভালবাসি না সে কোনো উত্তরই দিল না আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম সে তবুও চুপ করে রইল আমি আবার মিনতি করে তাকে জিজ্ঞেস করলাম সে শুধু এতটুকুই বলল আল্লাহ ও তোর রাসুলি ভালো জানেন আমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল আমি মুখ ফিরিয়ে আরেক দিনের ঘটনা আমি মদিনার বাজারে হাঁটছি শামের এক কৃষক মদিনার বাজারে খাবার বিক্রি করতে আসত সে বলল কে আমাকে কাব মালিকের কাছে নিয়ে যাবে মানুষজন আমাকে দেখিয়ে দিল সে আমার জন্য একটা চিঠি নিয়ে এসেছিল চিঠিটি পাঠিয়েছিল গাস্তানের রাজা আমি পড়তেও লিখতে জানতাম তখনই চিঠিটা খুলে পড়লাম সেখানে লেখা ছিল আমি জেনেছি যে আপনার সঙ্গীরা আপনাকে পরিত্যাগ করেছে এভাবে লাঞ্ছিত হওয়ার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেননি আপনি বরং আমাদের কাছে চলে আসুন আমরা মোহাম্মদের চেয়েও ভালোভাবে আপনার দেখভাল করব চিঠিটা পড়ে মনে হল না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমি চিঠিটা পুড়িয়ে ফেললাম চল্লিশ রাত পার হয়ে গেল এরপর আল্লা র পক্ষ থেকে একজন বার্তা বাহ সে আমাকে এসে বলল আল্লাহ তোমাকে তোমার স্ত্রী থেকে আলাদা হতে আদেশ করেছেন আমি জিজ্ঞেস করলাম আমি কি তাকে তালাক দেব সে উত্তর দিল না শুধু তার থেকে দূরে থাকবে তার কাছে যাবে না আমার অন্য দুই সাথেকেও একই আদেশ করা হল আমি আমার স্ত্রীকে বললাম আল্লাহতালা এই ব্যাপারে একটা ফায়সলা করা পর্যন্ত তুমি তোমার পরিবারের কাছে গিয়ে কিছুদিন থাকো স্ত্রী হিলালী রসল কাছে অনুরোধ করল আল্লাহ রসুল হিলাল একজন গরীব বৃদ্ধ মানুষ তার সেবা করার মতো কেউই নেই আমি যদি তার সেবা শুশ্রূষা করি এতে কি আপনি অসন্তুষ্ট হবেন রসুল্লাহু আলিউসাল উত্তর দিলেন ঠিক আছে সেটা করতে পারো কিন্তু তার কাছে যেও না অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকো। হিরালের স্ত্রী তখন বলল আল্লাহর কসম এই ঘটনার পর থেকে সে সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তখন থেকে আজ পর্যন্ত সে কেবল কেঁদেই যাচ্ছে আমার পরিবারের কেউ কেউ আমাকে বলল তুমিও কেন আল্লাহ রসলকে অনুরোধ করছ না হয়তো তিনিও তোমাকে স্ত্রীকে কাছে রাখার অনুমতি দেবেন আমি বললাম না আমি এটা করব না আমি জানি না তিনি আমাকে অনুমতি দেবেন কিনা আমি তো একজন যুবক এরপর কেটে গেল আরও দশটি রাত আমাদের সাথে লোকদের কথাবার্তা বলার ব্যাপারে আল্লাহ আল্লাহ আরোপিত নিষেধাজ্ঞার মোট পঞ্চাশটি রাত পার হল পঞ্চাশ দিন পর আমি সকালে বাড়ির ছাদে ফজরে সালাত আদায় করছিলাম নিজেকে মনে হচ্ছিল বিধ্বস্ত বিস্তীর্ণ পৃথিবীকে মনে হচ্ছিল সংকীর্ণ যেমনটা কোর আনে আল্লাহ বলেছেন হঠাৎ একটা চিৎকার শুনলাম সালা পাহাড়ের উপর থেকে কেউ আমাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল ক্যা মালিক খুশি হও। আমি সাথে সাথেই সিজদায় পড়ে গেলাম অনুভব করলাম মুক্তি এসে গেছে সালাত আদায় করে ঘোষণা করলেন আমাদের দবা কবুল হয়েছে মানুষজন আমাদেরকে সুসংবাদ দেবার জন্য ছুটে আসল কেউ কেউ আমার বাকি দুজন সাথীর কাছে সুসংবাদ নিয়ে ছুটে গেল যে আমাকে চিৎকার করে সুসংবাদ দিয়েছিল আমি পুরস্কার পুরস্কারস্বরূপ আমার শরীর থেকে দুটো জামা খুলে তাকে পরিয়ে দিলাম আমার কাছে ছিলই এই দুটো জামা তাই আমি আরেকজনের কাছ থেকে দুটো জামা ধার করে রসোল্লা কাছে ছুটে গেলাম মানুষজন দলে দলে আমার সাথে সাক্ষাৎ করতে এগিয়ে আসলো। সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগল এই বলে আল্লাহ তোমার কওবা কবুল করেছেন তাই তোমায় অভিনন্দন মসজিদে ঢুকে দেখি ভেতরে আল্লাহ রসুল্সাল্ল আলহাম বসে আছেন আর বাকিরা তাকে ঘিরে বসে আছে তালাহা এবেন উবৈদুল্লাহ আহু আমাকে দেখে উঠে আমার দিকে এগিয়ে আসলো। আমার সাথে তার হাত মিলিয়ে অভিনন্দন জানালো মুহাজিদের মধ্যে কেবল না চেহারা খুশিতে জলজল করছে তিনি আমাকে বললেন আনন্দিত হক তোমার মা তোমাকে জন্ম দেবার পর থেকে আজকের দিনই তোমার জীবনের শ্রেষ্ঠ দিন ক্যাব এম জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে বললেন এটা আল্লাহর পক্ষ থেকে রসলাম যখন খুব খুশি হতেন তখন তার মুখ খুশিতে জল করত দেখে মনে হতো চাঁদ আমি বললাম তব অংশ হিসেবে আমি চাই আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তার রসুলের রাস্তায় সাদাক্কা করে দিতে রসল সাল্লি সাল্লাম বললেন তোমার নিজের জন্য কিছু রাখো সেটাই বরং তোমার জন্য বেশি ভালো আমি বললাম ঠিক আছে তাহলে খাইবারের অংশ আমি আমার নিজের জন্য রাখলাম হে আল্লা রসুল আমার শততা সত্যবাদিতার জন্য আল্লাহ আমাকে রক্ষা করেছেন কাজেই তবাক বলে নিদর্শন স্বরূপ আমি যতদিন বেঁচে থাকব কেবল সত্য কথাই বলব আল্লাহর কসম সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার জানামতে মতে কোন মুসলিমকে সত্য কথার বিনিময়ে এমন নিয়ামত আল্লাহ দান করেছেন কিনা আমি জানি না যেমনটা তিনি আমাকে দাঁড় করেছেন যেদিন রসল আসলামের সামনে বসে সত্য কথা বলেছি সেদিন থেকে আজ পর্যন্ত অন্তরে মিথ্যা বলার ইচ্ছাও করিনি আমি আশা রাখি বাকি জীবনও আল্লাহ আমাকে মিথ্যা থেকে হেফাজত করবেন এরপর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَّحِيمٌ وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّىٰ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وسوم وظنوا ان لا من الله الا الين ثم تاب عليهم ليتوبوا ان الله هو التواب الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين অবশ্যই আল্লাতালা তার নবীর ওপর অনুগ্রহ করেছেন অনুগ্রহ করেছেন মোহাজিরদের উপর আনসারদের উপর যারা একান্ত কঠিন সময়ে তার অনুসরণ করেছিল তাদের সবার উপর এমনকি তাদের একটি ছোট দলের চিন্তা একটু বাকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়েছিল অতঃপর আল্লাহ এদের সবার উপর দয়া করলেন নিশ্চয় তিনি ছিলেন তাদের সবার প্রতি দয়ালু ও অনুগ্রহশীল সেই তিনজন ব্যক্তির উপরও আল্লাহতালা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত করে রাখা হয়েছিল তাদের অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হল এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে গেল তারা উপলব্ধি করতে সক্ষম হল যে আল্লাহ তালা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে আশ্রয় পাওয়া যেতে পারে অতঃর আল্লাহ তাদের উপর অনুগ্রহ করলেন যাতে তারা পুনরায় আল্লাহর কাছে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল ও পরম পরমদয়াল সুর আতবা আয়াত ১১৭ থেকে ১১৯। আল্লাহ আল্লা রসুল্লাহ আলহামের সাথে সৎ হতে পারাটা ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত সত্যি বলতে হৃদায়ত লাভের পর এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমি যদি তার সাথে মিথ্যা বলতাম তাহলে মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম মিথ্যাবাদীদের ওপর যখন ওয়াহি এল তখন আল্লাহতালা তাদের ব্যাপারে যতটা রূঢ়াবে কথা বলেছেন সেভাবে আর কারো ব্যাপারে বলেননি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 যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা কর সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো নিশ্চয় তারা অপবিত্র এবং যাহার নাম হলো তাদের আশ্রয়স্থল তারা যা অর্জন করত তার প্রতিফলস্বরূপ তারা শপথ করবে তোমাদের নিকট যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও অতএব তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও তবে নিশ্চয়ই আল্লাহ ফাসিক কমের প্রতি সন্তুষ্ট হন না পঁচানব্বই এবং এই ছিল মালিকের ঘটনা। এখন এ থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথম শিক্ষা, সাথে কাব এবেন মালিকের বর্ণনায় বলে দেয় যে তার বাচনভঙ্গি ছিল অসাধারণ এক কথায় তার বর্ণনাটা ছিল চমৎকার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই তিনি নিজেও জানতেন আল্লাহ তাকে সুন্দর করে কথা বলার গুণ দিয়েছেন তিনি চাইলে এই গুণকে কাজে লাগিয়ে তার জিহাদে না যাবার পেছনে সুন্দর একটা অজুহাত তৈরি করতে পারতেন কিন্তু আল্লাহর এই নিয়ামতকে তিনি অসৎ ব্যবহার করেননি কাবেন মালিক ছিলেন একজন কবি ইসলাম ও আল্লা রসুল্লাহ আলি ওয়াস্লামের খেদমতে যারা নিজেদের কাব্য প্রতিভাকে কাজে লাগিয়েছেন কাব ছিলেন তাদের মধ্যে অন্যতম মদিনার তিন প্রসিদ্ধ কবি ছিলেন হাসান এ বিন্দ কিয়ন মালিক এবং আব্দুল আলুকে বলেছিলেন আমাকে তর্ক বিতর্ক করার গুণ দেয়া হয়েছে মানে তিনি চাইলেই মানুষকে কিছু একটা বুঝ দিতে পারতেন অন্য কথায় তিনি বলছিলেন হে আল্লাহ রসুল আমি খুব সহজেই এমন অজুহাত উপস্থাপন করতে পারতাম যা শুনতে যৌক্তিক আর সঠিক মনে হবে কিন্তু আমি অনুধাবন করতে পারলাম যে এমন করে আমি বেশি দূর এগোতে পারব না আপনি আল্লাহ নবী আল্লাহ নিশ্চয়ই ওয়াহির মাধ্যমে আমার কুকর্ম ফাঁস করে দিবেন এজন্য আমি বলবো। বর্তমানে ইসলাম ও মুসলিমরা কুফরি শক্তির ভয়াবহ আগ্রাসনের শিকার এই আগ্রাসন সর্বাত্মক সামরিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক এই আগ্রাসনের বিরুদ্ধে উঠে দাঁড়ানো মোটেই সহজ নয় যারাই এই আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় তাদের বিরুদ্ধেই কুফুরী শক্তি উঠে পড়ে লাগে সত্য বলার জন্য ত্যাগ স্বীকার করতে হয় মূল্য দিতে হয় এই কঠিন দায়িত্ব পালনের সক্ষমতা সবার থাকে না সমস্যা তখনই সৃষ্টি হয় যখন অনেক আলেম ও দায়ী এই অক্ষমতার কথা স্বীকার করতে চায় না উল্টো তারা নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করার জন্য অজুহাত পেশ করে তারা কোরআন ও সুন্না থেকেই দলিল পেশ করে নিজেদের কাপুরুষতা নিষ্ক্রিয়তা ও বসে থাকাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে তাদের যুক্তি আকর্ষণীয় তাদের উপস্থাপনা চমৎকার তাদের অজুহাতগুলো আপাত দৃষ্টিতে বেশ যৌক্তিক শোনায় মুসলিমরা মনস্তাত্ত্বিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে উত্তরণের কোনো চেষ্টাই তারা করতে চায় না নিজেদের এই দুর্বল ও লাঞ্চিত অবস্থাকে তারা তাদের নিয়তি হিসেবে স্বীকার করে নিয়েছে একটি অজুহাত তাই মুসলিমদের মাঝে খুবই জনপ্রিয় আমরা এখন মাক্কী যুগে আছি তাই কিছুই করার নেই মুসলিমরা লাখে লাখে মরুক মুসলিমদের নারীদের ইজ্জত ভুলুন্দ হোক আমাদের দিনকে নিয়ে ইসলামের শত্রুরা হাসি ঠাট্টা করুক আমাদের কিছুই করার নেই তাদের সমস্যা হচ্ছে তারা ত্যাগ স্বীকার করতে চায় না আর এই অনিচ্ছা ও অযোগ্যতাকে সরাসরি স্বীকার না করে একে তারা ইসলামের মরক দিয়েই থেকে দেয় হ্যাঁ এটা সত্য যে রসুল উল্লাহ সাল্ল আলি ও মক্কার মুসলিমরা ইসলামের প্রথম দিকে দুর্বল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন কিন্তু রসুল্লাহ আলী মক্কা থেকে বের হবার জন্য সমর্থনের আশায় সব গোত্রের দুয়ারে কড়া নিয়েছেন প্রত্যেক হজের মৌসুমে বিভিন্ন কর্তৃ নেতাদের সাথে বারবার সাক্ষাৎ করেছেন সাধ্যে যতটুকু কোলায় তার সবটুকু দিয়েই মুসলিমরা চেষ্টা করেছিল তাই যারা মনে করে যে তারা মাক্যী জীবনের মতো দুর্বল অবস্থায় আছে তাদের উচিত এই অপমানজনক জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করা এই অপমানজনক জীবনকে নিয়তি মনে না করা এটাই আল্লাহ রসুসাল আলহামের শিক্ষা কাজেই এবেন মালিকের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো। কথার পারদর্শিতা বা উপস্থাপনার ভেলকি বাজিতে প্রলব্ধ না হওয়া কথার চাকচিককে নিজেদের অন্তরের রোগ আড়াল করার চেষ্টা না করা বরং আল্লাহর প্রতি সৎ থাকা এবং নিজেদের অবস্থার উত্তরণে চেষ্টা করে যাওয়া শিক্ষা সত্তার শত্রু এমন নয় যে ক্যা এমেন মালিক রাদেল আনহো জিহাদে যেতে অনিচ্ছুক ছিলেন প্রস্তুতি নেয়ার মতো তার নিয়ত ছিল কিন্তু আলসিমির কারণে কিছুই করা হয়ে ওঠেনি দৃঢ়তার অভাবেই মানুষকে ঠিলেমি পেয়ে বসে এটা চিরাচরিত মানব বৈশিষ্ট্য করছি করব এই করতে করতে সেই কাজটি আর করা হয়ে ওঠে না ক্যাব এমের মালিকরা দেলা আনহুর ক্ষেত্রেও তাই হয়েছিল মানুষের নফস ধোকা দেয় লাগাম পরিয়ে না রাখলে নফস মানুষকে অনেক নিচে নামিয়ে আনতে পারে নিজের খেয়ালখশিকে নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি নিজের মুডের ওপর সব কাজকে ছেড়ে দেয়া ঠিক নয় ক্যাব এমের মালিকরা দিল্লা আনহুর নফসের সাথে পেরে ওঠেননি যাচ্ছি যাব বলে আর যাওয়া হয়নি নফস হলো অলস ভীতু দুর্বল সে দুনিয়াকেই ভালোবাসে তাই নফসকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখাটা জরুরি কাব এমের মালিক রাদিল্লা ও তাবুকের আগের বড় বড় প্রায় সব জিহাদে অংশ নিয়েছেন কিন্তু সামান্য ঢিলেমি দেয়ার কারণে তিনি তাবুকের অভিযানে যোগ দিতে পারেননি কাজেই নিজের ইমানের ব্যাপারে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের আমল ইবাদাতে ঢিলেমি দেওয়া উচিত নয় অতীতের আমল যতই ভালো আর ঈর্ষণীয় হোক না কেন বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার পরও ক্যাব এমএলাদু ভাবছিলেন আমি ঠিকই কাফেলা ধরে ফেলতে পারবো। অথচ তখনও তার প্রস্তুতির কিছুই হয়নি আগাবিকালের জন্য কাজ ফেলে রাখলে জমতে জমতে তা এত বিশাল আকার ধারণ করে যে শেষ পর্যন্ত কাজ করার উৎসাহই হারিয়ে যায় এটা আসলে নফসের একটা প্রথমে বোঝায়। কাজটা তো একেবারে সহজ তুরি মেরে করে ফেলা যাবে আর পরে যখন সব কাজ একসাথে জমে বিশাল আকার ধারণ করে তখন সে বোঝায় এত কাজ কি করে করা সম্ভব আর এভাবেই সে ভালো থেকে মানুষকে বিরত রাখে যদি কাবিবী মালিক রাদিল্লা একজন সাহাবি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এত বড় ভুল করতে পারেন তাহলে এখনকার মুসলিমরা কিভাবে নিরাপদ থাকতে পারে জিহাদ এমন একটি ইবাদত যেটা সবসময় চলতে থাকে যতই দেরি করা হয় জিহাদে অংশ নেয়া ততই কঠিন হয়ে পড়ে তিন শিক্ষা, অগ্নিপরীক্ষা, জিহাদ তাবুকে পৌঁছার পর কাবিবের মালিক আনহর খোঁজ করা হলে অনেক সাহাবিরা বলে বসেন কাব রাজ আনহু দুনিয়ার মোহে জিহাদ পরিত্যাগ করেছে নিঃসন্দেহে এটা খুবই অপমানজনক কথা আল্লা রসুলের সামনেই এমন কথা বলা হয়েছিল কিন্তু তিনি কিছুই বলেননি একজন মুসলিমের মর্যাদা ইসলামের দৃষ্টিতে অনেক দামি কিন্তু সম্মানিত সাহাবি কিন মালিক রাদ আনহুর ব্যাপারে এমন অসম্মানজনক এবং তীর্যক মন্তব্য করার পরেও রসল উল্লাহ সাল আলীপ ছিলেন অর্থাৎ তিনি তাতে সম্মতি দিয়েছিলেন এ থেকে বোঝা যায় যে জিহাদে অংশ না নেয়া কত বড় অপরাধ হতে পারে শুধুমাত্র জিহাদে অংশ না নেওয়ার কারণে তিনজন সাহাবিকে পঞ্চাশ দিনের জন্য পুরো সমাজ বয়কট করেছিল তাহলে তাদের অপরাধ কতটা ভয়াবহ যারা আজকে জিহাদের অংশ নেওয়া এত দূরে থাক উল্টো জিহাদের বিরোধিতা করে শিক্ষা, সাথে থাকো। থাকা জরুরি। ভালো কাজে সাথে পেলে মানুষের মাঝে সাহস সঞ্চার হয় উৎসাহ সৃষ্টি হয় মানুষের প্রয়োজনায় উদ্বুদ্ধ হয়ে কাব এমন মালিকরা দেল আনহো একটা মিথ্যা অজুহাত দাঁড় করাবার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন কিন্তু যখনই জানলেন তার মতো আরও দুজন আছে তখন তিনি এ থেকে সরে আসেন সৎ ও জ্ঞানী মুসলিমদের সাথে উঠা বসা করা দিনের পথে উন্নতির জন্য অপরিহার্য এতে করে ভালো কাজে অংশ নেওয়া সহজ হয় বন্ধুর পথে অনুপ্রেরণা পাওয়া যায় এই সমাজের রন্দ্রে রন্দ্রে ভর করেছে ফিতনা আর অবিশ্বাস তাই এই পচে যাওয়া এই সমাজ ব্যবস্থায় সৎসঙ্গের গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সুতরাং নিজেদের অবস্থার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না স্বভাবগতভাবেই মানুষ দুর্বল আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অবস্থায়। মোকাবেলায় মানুষ বরাবরই দুর্বল তাই মুসলিমদের উচিত জামাতবদ্ধ থাকা রসল আলি আসলাম বলেছেন দিন ও নাসিহা অর্থাৎ দিন হল না সিহা চারপাশে এমন মানুষ থাকা জরুরি যারা সব সবসময় ভালো কাজের উপদেশ দেবে খারাপ পরিবেশ ত্যাগ করে দ্রুত ভালো পরিবেশে চলে যাওয়া ইমানের হেফাজতের জন্য অত্যন্ত জরুরি আজকে ইমান তেজদীপ্ত হলেও আগামীকাল অন্তরের অবস্থা কি হবে তা আমরা কেউ জানি না পারিপার্শ্বিকতার প্রভাবকে কখনোই ছোট করে দেখা উচিত নয় শিক্ষা। আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না কেউ যদি সত্যবাদিত অবলম্বন করে তাহলে সে একদিন না একদিন এর উপযুক্ত পুরস্কার পাবেই পাবে এটাই ক্যা বেন মালিকরা আনহ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আপাতদৃষ্টিতে মনে হয়েছিল ক্যাং মালিক এবং বাকি দুজন যদি মুনাফিকদের মতো মিথ্যা অজুহাত দিতেন তাহলে তাদের বয়কট করা হতো না কোন সমস্যা হত না কিন্তু আল্লাহ মানুষের মনের খবর জানেন তিনি ভালোকে মন্দের কাতার থেকে পৃথক করে দেন যারা কোনো অজুহাত না দিয়ে অকপটে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল তাদেরকে বর্জন করা হয়েছিল আর যারা মিথ্যা কথা বলেছিল তারা অব্যাহতি লাভ করে কিন্তু এই অব্যাহতি ছিল সাময়িক মিথ্যা বলে ক্ষণিকের জন্য পার পারা বা কিছু অর্জন করা গেলেও সেটা চিরস্থায়ী হয় না অপরদিকে আপাত দৃষ্টিতে সত্যকে অপ্রিয় বা কঠিন মনে হলেও দিন শেষে সত্যের অর্জনটাই চিরস্থায়ী আল্লাহ কাব ও তা দুই সাথীকে সরল পথে কায়েম রেখেছেন তাদের সততা ও সত্যবাধীদের কারণে প্রতি ক্যাব এমন মালিকর লোয়ানহ ছিলেন মদিনার অধিবাসী এই মদিনায় তার জন্ম তার বেড়ে ওঠা কিন্তু মুসলিমদের বয়কটে এই চিরচেনা মদিনা তার কাছে হয়ে উঠেছিল অচেনা একান্ত আপন লোকেরাই তাকে বয়কট করেছিল যেই আল্লাহ রসুস্ল আলহামের আদেশে সাহাবিরা ক্যা বেবের মালিক রদিল আনহুকে বয়কট করেছিল সেই আল্লা রসুদ্সালাহ আলহ আসলামের জন্মভূমি কিন্তু মদিনা ছিল না এটা দেখিয়ে দেয় আল্লাহ ও তসুলের প্রতি সাহাবিদের একনিষ্ঠ ও পরিপূর্ণ আনুগত্য কতটা ছিল আল্লাহের নির্দেশ সবাই এক বাক্যে মেনে নিয়েছিল কেউ কোনো প্রতিবাদ করেনি দ্বিধাদ্বন্দ্ব করেনি এটাই বলে দেয় যে সে সময় সমাজ ব্যবস্থা কতটা মজবুত ছিল বয়কটকারী সাহাবিরাই কেবল আনুগত্য করেননি বরং যে তিনজনকে বয়কট করা হয়েছিল তারাও আল্লাহ রসুলসাল্লাহ আলি আসলামের আনুগত্য ত্যাগ করেননি এই পঞ্চাশটি দিন তারা আল্লা রসুল্লাহু আলি আসলামের আদেশ মেনে চলেছেন ইসলাম ও মুসলিমদের প্রতি বিশ্বস্ততা গাস্তানের রাজা ছিল চরম ইসলাম বিদ্বেষী সে রসুল্লা সাল্ল আলহাম ও মুসলিমদের ঘৃণা করত সিরাতের বইগুলোতে এমন ঘটনা উল্লেখ আছে যে সে সেনাবাহিনী নিয়ে মুসলিমদের আক্রমণ করতে চেয়েছিল আর এই কাজে সে হিরাক্লিয়াসের সহায়তা চেয়েছিল কিন্তু হিরাক্লিয়াস তাকে থামিয়ে দেয় রাজা হলেও সে ছিল মূলত হিরাক্লিয়াসের প্রতিনিধি রাজার মতো শাসকদের নামের সাথে অনেক লম্বা লম্বা উপাধি থাকলেও বাস্তবে তারা অন্যের পারে দালাল শাসক সে বোকা হলেও হিরাক্লিয়াস ছিল দূরদর্শী সাল্ল আলীসলাম ছিলেন আল্লাহর সত্য নবী এজন্য সে তখন মুসলিমদের সাথে সংঘাত এড়িয়ে চলতে চেয়েছিল এখানে লক্ষ্য বিষয় যে গাস্তানের রাজা ছিল একজন আরব সে হিসেবে আল্লা রসুদ্ের প্রতি অপেক্ষাকৃত বেশি হওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু ছিল আল্লাহ আল্লাহাত্মকের চেয়ে সূর্যের চেয়ে গরম কুফ্ফাররা সবসময় মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে চায় এটি কুফ্ফারদের অতি প্রাচীন একটা কৌশল তারা মুসলিমদের মধ্যে থেকে এমন কাউকে টার্গেট করে যারা কিছুটা বিপদে আছে অথবা দুর্বল অবস্থানে আছে পরিস্থিতি চাপে হয়তো তারা শত্রুদের সাথে হাত মেলাবে। তারা এই ধরনের নরবর্ডার মুসলিমদের কিনে নিতে চায় গা্তানের রাজা কাব এর মালিক রানহকে ভালোবাসত বিষয়টা মোটেও এমন নয় বরং কাব রাদেল ও ব্যবহার করে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল আজকের দিনেও এই সেম স্ট্র্যাটেজি কার্যকর অনেক মুসলিম সংস্থা বা মুসলিম তাইদের সাথে কাফিরদের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গের বেশ ধহরম মহরম এই মুসলিমরা কাফির সরকারের মন চলে ইসলামের যে বিষয়গুলো কাফিররা পছন্দ করে না সেসব বলা থেকে বিরত থাকে অথবা সুগারকট বা চিনি মিশিয়ে মানুষের সামনে উপস্থাপন করে মূলত তারা দাওয়ার নামে কাফিরদের স্বার্থ সংরক্ষণ করে তারা ততটুকুই বলবে যতটুকু কাফিররা অনুমোদন দেয় কাফিররা আজকে সরাসরি ইসলামকে পরিবর্তন সংস্করণ ও কাটছাট করা কথা বলছে এজন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করছে তারা এমন সব আলিম ও দায়ীদের জন্ম দিতে কাজ করছে যারা এই নতুন ভার্সনের ইসলাম মানুষের কাছে প্রচার করবে এই তারা উল্লেখ করেছে। আমেরিকার র্যান্ট কর্পোরেশন এমনই একটি প্রতিষ্ঠান র্যান্ট সমর্থিত এই সব আলিম ও দায়ীদের শয়তান এই বলে ধোকা দেয় যে আমরা তো দাওয়া করছি মসজিদ ও স্কুল নির্মাণ করছি ইসলামকে ছড়িয়ে দিচ্ছি আসলে কাফিরদের অর্থায়ন আর প্রযোজনায় কখনো ইসলামের দাওয়া হয় না এটা দাওয়ার নামে অন্য কিছু কাফিররা যদি ইসলামী দাওয়াতের পেছনে অর্থ খরচ করে সেটা নিজেদের স্বার্থে মূলত তারা এভাবে ইসলামকে বদলে দিতে চায় ক্যাব এমের মালিক রাদিল্লা আনহু গাস্তানের রাজার চিঠি ছিড়ে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন গাস্তানের রাজা বেশ সহানুভূতি আর দরদ দিয়ে চিঠি পাঠিয়েছিল কিন্তু ক্যাব রাদিল্লা আনহু জানতেন এই সহানুভূতির ভাষা ধোকা ছাড়া কিছুই নয় ক্যাব এমন মালিক করা ছিল না ক্যাব চাইলে সেই চিঠিকে স্মারক হিসেবে কথা কিন্তু তিনি সেটা করেননি বরং একেবারে নিশ্চিন্ন করে ফেলেছেন যেন এই প্রলোভন দ্বিতীয়বার আর তার মাথায় উকি দিতে না পারে মুসলিমদের বয়কট সত্ত্বেও কাব রাজিল ইসলাম ও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেননি অন্যদিকে কাফির দিদি থেকে পাওয়া নাগরিকত্বের অফার তিনি প্রত্যাখ্যান করেছেন ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হল আল ওয়ালা ওয়াল বারা বিষয়টি পৃথকভাবে বিশদ আলোচনা দাবি রাখে প্রত্যেক মুসলিমের উচিত এই বিষয়টি গুরুত্বের সাথে শেখা ও অনুশীলন করা আট শিক্ষা অপরাধবোধ ও তিনজন মুসলিম তাবুকের অভিযানে অংশ নেননি কিন্তু এটা নিয়ে তাদের তীব্র অপরাধবোধ কাজ করেছে কিন্তু মুনাফিকদের মনে এই নিয়ে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার উদ্রেক হয়নি কোনো ভাবান্তরও হয়নি তারা একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদের কাছে এটা কোন ব্যাপারই না কিন্তু মোমিনদের মনে তীব্র মনস্তাপের জন্ম হয় জীবন দুর্বুষ হয়ে ওঠে একজন ইমানদার যদি কুণাহ বা অপরাধ করে ফেলে তার অন্তর আফতোসে ভরে ওঠে অনুশোচনা হয় এটা এমন একটা গুণ যা মুনাফিক দেশ থেকে মুমিনদের আলাদা করে দেয় পরিশেষে জাদুল উল মাদ গ্রন্থ থেকে তাবকের অভিযান বিষয়ক কিছু শিক্ষা জেনে নেওয়া নিজের দুর্বলতা বা অক্ষমতার কথা সাধারণত প্রকাশ করা যায় যদি তাতে কোনো উপকার থাকে সাধারণভাবে নিজের গুণাহের কথা প্রকাশ করা উচিত নয় কিন্তু যদি এর মধ্যে কোন শিক্ষণীয় কিছু থেকে থাকে তবে সেটা প্রকাশ করায় বাধা নেই যেমন এই ঘটনায় কা মালিক রাজুল্লাহ আনহু নিজেই নিজের অপরাধের কথা বর্ণনা করেছেন যেটা মুসলিমদের জন্য একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা নম্বর শিক্ষা। নিজ মুখে নিজের প্রশংসা করা ও নিজের কিছু ভালো কাজের কথা প্রকাশ করা ক্ষেত্রবিশেষে ঠিক আছে তবে নিঃশর্ত নিজের প্রশংসায় মেতে ওঠা ঠিক নয় এই ঘটনায় কা আব মালিক রাজ আনহু বলেছেন তিনি বদর ছাড়া বাকি সব যুদ্ধে রসুল্লাহ সাল্ল আলি আসলামের সাথে ছিলেন আর আকাবার ঘটনার সময়ও উপস্থিত ছিলেন অহংকারের বসে কিংবা মানুষের চোখে নিজেদের মর্যাদা বাড়ানোর যদি উদ্দেশ্য না হয় তাহলে নিজের ব্যাপারে ভালো কথা বলা বৈধ তিন আল্লাহ কোন ভালো কাজের সুযোগ করে দিলে সেই সুযোগ কাজে লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত জীবনে বিভিন্ন সময়ে আল্লাহ আমাদের ভালো কাজের দরজা খুলে দেন এই সুযোগগুলো হয়তো জীবনে একবারই আসে একবার হাতছাড়া হয়ে গেলে তা চিরতরে হাতছাড়া হয়ে যায় তাই ভাল কাজের সুযোগ পরে করব ভেবে হাত ছাড়া করা উচিত নয় ক্যাব এমন মালিকরা দিল ওয়ানহ তাবুকের অভিযানে অংশ নিতে না পেরে আশ্বস্ত করে বলেছেন হায় আমি যদি যেতে পারতাম সুযোগ অবহেলা করার পরিণাম কখনো খুবই ভয়াবহ হতে পারে আল্লাহ আল্লাহালা বলেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহ ও তোর রসুলের সেই ডাকে সারা দাও যা তোমাদের মাঝে প্রাণের সঞ্চার করে রেখো আল্লাহ তালা মানুষ তার অন্তরের মাঝখানে অবস্থান করেন তোমাদের সবাইকে তার কাছে জড়ো করা হবে চব্বিশ মহান আল্লাহ অন্তর পরিবর্তনকারী খনিখের অবহেলা আর নিফাঁকের কারণে তিনি মানুষের অন্তরকে অভিশপ্ত করে দিতে পারেন পরবর্তীতে ভালো কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন তাই আল্লাহর পক্ষ থেকে সুযোগের কোনো দরজা খোলা হলে তার সদ ব্যবহার করা উচিত প্রথমবারই মুখ ফিরিয়ে নিলে আল্লাহ অন্তর ও দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পারেন ফলে দ্বিতীয় কোন সুযোগ আর নাও পাওয়া যেতে পারে আমি শীঘ্রই তাদের অন্তর ও দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই কোরআনের উপর ইমান আনেনি এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব একশো দশ আল্লা রাস্তায় না গিয়ে ঘরে বসে থাকা নিফাকের লক্ষণ কেউ যদি আল্লাহ রাস্তায় আবশ্যিক জিহাদে অনুপস্থিত থাকে তাহলে তার সমালোচনা বৈধ এটা গিবত হিসেবে গণ্য হবে না যেমন হাদিসের আলিমরা হাদিস বর্ণনাকারীদের সমালোচনা করেন যেন আল্লা সাল্লা আলী আসালামের কথা ও শিক্ষাকে বিশুদ্ধ রাখা যায় এ কারণে বনুসাল্লামের সেই ব্যক্তি যখন ক্যাব এবং মালিককে সমালোচনা করলেন তখন রসল সাল্লাহ আলহাম নিশ্চুপ ছিলেন ঠিক তেমনি আমরা যদি কাউকে ভালো হিসেবে জানি তাহলে তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য যেমনটা করেছিলেন মোয়াজ বেন জবহ যদি কেউ বড় অপরাধ করে তাহলে তার সালামের উত্তর না দেয়া বৈধ যাতে সে তার ভুল বুঝতে পারে তবে তার মানে এই নয় যে কারোর সাথে মত হলেই খুঁজে খুঁজে তার ভুল বের করে তার সাথে সালাম বিনিময় ও কথাবার্তা বন্ধ করে দিতে হবে এটা ইসলামের আদবের মধ্যে পড়ে না কোনো ব্যক্তিকে বয়কট করা হতে পারে। যদি এই বয়কটের মাধ্যমে সেই ব্যক্তিকে কোনো গুণায়ের কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে নসিহা সম্ভব হয়। বয়কটের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সংশোধন। শিক্ষা বন্ধুর ঘরে বিনা প্রবেশ করা উচিত নয় তবে সে যদি কিছু মনে না করে তাহলে সমস্যা নেই যেমন ক্যাবিব মালিক রাদিলহ তার ভাই ও বন্ধু আবু কাতাদার বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করেছিলেন তবে যদি হারাম কিছু চোখে পড়ার সম্ভাবনা থাকে বা মহিলাদের পর্দা নষ্ট হবার সম্ভাবনা থাকে তাহলে সেটা কোনোভাবেই চাইজ নয় সুসংবাদ শুনলে সুক্রিয়া স্বরূপ সিজায় লুটিয়ে পড়তেন এটা ভালো একটা শিক্ষা। কোন কিছুর ব্যাপারে যদি এমন আশঙ্কা হয় যে নিজে দিনের ক্ষতির কারণ হতে পারে তাহলে সেটা ধ্বংস বা নিচ্ছিন্ন করে দেওয়া উচিত যেমন এখানে ক্যাবের মালিক রাদিল্লাউ আনহু কাস্তানের রাজা চিঠি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন এবং আট নম্বর তবা করার সাথে সাথে আমাদের উচিত আল্লাহ রাস্তায় কিছু করা আলাহ সম্পর্কে জানতে রবিলাম করুন। www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডুড ফেসুক অথবা ইউট্যুব চান wwwyoutubecom রস